সাত আসমান সাত আসমানের উপরে সত্তর হাজার পর্দা তার উপরে আল্লাহর আরশ করছি এই সত্তর হাজার পর্দার কথাটা এটা হাদিস। এমনে আল্লাহ পাকের আসমানের উপরে পর্দা আছে পর্দার ব্যাপারে সই আদিস আছে কিন্তু পর্দার কোনো সংখ্যা নাই এটারে সত্তর হাজার পর্দা বানানো নূরের পর্দা সত্তর হাজার নূরের পর্দা আছে এই সত্তর হাজার নূরের পর্দা এটা সম্পূর্ণ মিথ্যা কথা